দিনের পর দিন কঠিন আক্রোশে প্রতিহিংসায় উমত্তোর মদিনার দিকে ধেয়ে আসে দ্বিতীয় ঘটে হিজড়িতে ঐতিহাসিক বদরযুদ্ধ রক্তাক্ত মাঝে আরো অনেক ক্ষুদ্র আক্রমণের মোকাবেলায় লড়তে হয় মুসলমানদের এবার আল্লাহর দুশ্মন কোরাইশরা মুসলমানদের বিরুদ্ধে একটি চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নেয় প্রিয়নবী সাল্ল আলী হুসাল্লাম তখন কোরাইশদের গোপন খবর জানতে ইচ্ছা করেন নতুন যুদ্ধের প্রস্তুতির বিষয়ে তাদের কর্মকাণ্ড ও গতিবিধি জানতে চান এ উদ্দেশ্যে প্রিয় নবী সাল আলামীতে দশজন সাহাবি একটি অনুসন্ধানী ও পর্যবেক্ষক দল গঠন করেন খুবাই খুবাইবনে আদি সেই দশ জনের অন্যতম তাদের দলপতি নির্ধারণ করেন হজরত আসিম ইবনে সাহেত আনহুকে এবার তারা নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রস্তুত হন তারা মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে উসফান ও মক্কার মধ্যবর্তী জায়গা রাজিনামক ঝর্নার কাছে পৌঁছলে বিশ্বাসঘাতক কিছু লোক হুজাইল গোত্রের একটি শাখা বনুলহিয়ানকে তাদের আগমনের কথা জানিয়ে দেয় বনুলহিয়ান গোত্র প্রায় একশো জন দক্ষ তীর নিক্ষেপকারীর একটি দলকে আক্রমণের জন্য তাদের পিছু পিছনে ললিয়ে দেয় সেই দলটি তাদের পায়ের চিহ্ন ধরে ছুটে যায় এবং তালাশ করতে থাকে তীরন্দাজ বাহিনী কখনোই সাহাবিদের খুঁজে পেত না কিন্তু তাদের এক সদস্য হঠাৎ দেখে বালুর ওপর মদিনার খেজুরের আটি পড়ে আছে আটি পেয়ে অন্য জনকে দেখিয়ে বলে দেখো এটা মদিনার খেজুরের আটি চলো আমরা এ পথেই সামনে অগ্রসর হই তাহলে হয়তো তাদের পেয়ে যাব নিশ্চয়ই তারা এ পথেই গিয়ে থাকবে এটা ছিল আরবদের এক আশ্চর্য বৈশিষ্ট্য আটি দেখলে তারা বলতে পারত এটা কোন এলাকার খেজুর এরপর তারা আটি খেয়াল করে সামনে পথ চলে এবং খুঁজতে খুঁজতে একসময় তাদের সন্ধান পেয়ে যায় দলপতি বুঝতে পারেন, তাদের পিছনে শত্রু লেগেছে তাই তিনি সাথীদের ডেকে আশ্রয় নিতে বলেন তীরন্দাজ বাহিনী এসে চারো থেকে পাহাড় ঘিরে ফেলে কঠিনভাবে তাদের অবরোধ করে রেখে আত্মসমর্পণের আহ্বান জানায় এবং বলে আমরা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি তোমরা যদি আমাদের নিকট নেমে আসো তাহলে তোমাদের কাউকে হত্যা করা হবে না বন্দী করা হবে না সাথীরা সকলে দলপতির দিকে তাকায় তার নির্দেশের অপেক্ষা করে তখন সঙ্গে হযত আসিমানের কথা স্মরণ করেন তিনি অঙ্গীকার করেছিলেন জীবনে কখনো কোনো মুসিক যেন তাকে স্পর্শ না করে আর তিনিও যেন কোন মুসিক কি স্পর্শ না করেন তাই তিনি বলেন না আমি কোনো কাফের আশ্রয় গ্রহণ করব না তারপর তিনি এ দোয়া করেন আয়াল্লাহ अपनी संवाद रसुललपतर पिछने सकल साथिहर मत दाड़ी जाए लड़े जाए शुरू है दुपक्षर हमला पाल्टा हमला सा तीर उड़े जाए उड़े आ संगे लड़े दशज क्षुद्र दल हठात सैन हजत आर पुनर तर अंगीकार आवेदन उ देखे नीचे नेमे आसें पवार बनुलान गोत्र लोक जन के शक्त बेधे फेले তাদের মক্কায় নিয়ে যায় বিক্রির উদ্দেশ্যে যখন তারা মারুজাহ পৌঁছে তখন হজরত আব্দুল্লা তারিক রাজিয়ালহ হাতে বাঁধন খুলে ফেলেন এবং তলোয়ার নিয়ে আল্লাহর দুঃমনদের উপর ঝাঁপিয়ে পড়েন এক পর্যায়ে তিনি খুব মারাত্মকভাবে আঘাত পান ও শহীদ হয়ে যান তারপর তাকে সেখানেই দাফন করে দেয়া হয় हजत खुबाईनी आदि जायदिबनी दसिना रदी अल्लाह तालहुमा होते चेस्टा करें वर्थ हन कारण तरधन खूब शक्त छ मक्का नहीं तरह बिक्री আর ওঠে। তারা দ্রুত তাদের কিনে নেয় তাকে কেনার জন্য তাদের ভেতর রীতিমতো প্রতিযোগিতা লেগে যায় কারণ যুদ্ধে তারা নিজেদের অনেক আপন ও সর্দার কে হারিয়েছে পরিশেষে উপস্থিত সকলে হারিসের সন্তানদের ওসিয়ত করে ভালো করে সাজা তারা হজরত খুব আদি ও তার সঙ্গী হজরতায় দাসিনা রাজি আল্লাহ তালানহুকে হৃদয়ের জ্বালা মেটানোর শেষ আশ্রয় মনে করে হজরত খুবাই বিবনে আদি রাজি আল্লাহ তাহু দীর্ঘদিন পর্যন্ত বন্দী জীবন কাটান মুশিকদের নানা ধরনের কষ্ট নির্যাতন একদিন হারেসের এক কন্যা জানালার ফাঁক দিয়ে বন্দি হজরত খুবাইব রাজি আল্লাহ তাল আনহুকে দেখতে গিয়ে এক আশ্চর্য ঘটনা দেখে সে দেখে তার সামনে এক থোক তিনি সেখান থেকে আঙুর খাচ্ছেন অথচ তখন আঙরের মৌসুম নয় এই রিজেক তাকে মহান আল্লাহ দিয়েছেন আর তিনি তার বান্দাদের এভাবেই দিয়ে থাকেন। তিনি তারা দিয়েছিলেন হজরতু বন্দী হিসেবে হারিস ইবনে আমের সন্তানদের নিকট বেশ কিছুদিন থাকেন এ লম্বা সময়ের ভেতর তারা তাকে নামাজ রোজা ছাড়া অন্য কোনো কাজ করতে দেখিনি তিনি তাদের গোলামকে বলেন ভাই আমি তোমার কাছে তিনটি জিনিস বিশেষভাবে চাচ্ছি এক তুমি আমাকে মিষ্টি পানি পান করাবে দুই মূর্তির নামে জবাই করা পশুর গোস্ত আমাকে খেতে দেবে না তিন তারা যখন আমাকে হত্যা করতে চাইবে তখন আমাকে জানাবে আল্লাহ ছাড়া মূর্তি বা দেবদেবীর নামে যেসব পশু জবাই করা হতো সেসব পশুর গোস্ত তিনি খেতেন না তিনি শুধু দুধ পান করতেন সারাক্ষণ মহান আল্লাহর ইবাদতি বিভোর থাকতেন শাস্তির কষ্ট তার অনুভব হতো না তার পবিত্র রূপ যেন আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আসমানে ঘুরে বেড়াত ফলে কাফেরদের এসে ভিড় জমাত প্রভাবিত হয়ে তারা কাঁদতে থাকত তিনি যখন জানতে পারেন সমস্ত মুশিক মিরে তাকে হত্যা করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তখন তিনি হারেসের এক মের কাছ থেকে নিজ প্রয়োজনে একটি খুঁড়ছে নেন খুঁড় দিয়ে সে ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন खुजते बेरो खुजते खुजते गले हजरत खुबाई बिबना आदिअल्लाह तालानुरे आर तर हाथ धरा एषण घरके जाए भय पावार ही कथा কারণ কাফিয়া তার সঙ্গে যে গাদ্দারি করেছে ও কষ্ট দিয়েছে এটা ছিল সেটার বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ অথবা গাদ্দারির বদলে গাদ্দারি করার উপযুক্ত সময় এসব ভাবনা শিশুর মায়ের মনে থাকে। খুব যায়। নিশ্চিত হাত থেকে ছেলেকে কিভাবে বাঁচাবে এই চিন্তায় অস্থির হয়ে পড়ে কিন্তু শিশুর মা বিস্ময়ে হতবাক হয়ে যায় যখন দেখে হজর খুবাইব রাদি আল্লাহ তালানহ তার ছেলেকে নিজের কোলে বসিয়ে স্নেহশীল পিতার ন্যায় আদর করছেন হজর খুবাইবনে আদি রাদি আল্লাহ তালানু ছেলের মায়ের দিকে তাকিয়ে তার মনের কষ্ট ও ভয় বুঝতে পারেন তাই অভয় দেওয়ার জন্য শান্ত কণ্ঠে বলেন আপনি কি ভয় করছেন আমি তাকে হত্যা করে ফেলব এমন কাজ করার মানুষ আমি নই হারেসের কন্যা তখন বলে কসম খোদার খোবাইবের চেয়ে উত্তম মন্দি আমি আর কখনো দেখিনি হ্যাঁ এটাই হলো মানুষের জন্য ইসলামের অনুপম আদর্শ মানুষকে সত্যিকারের মানুষ বানায় হৃদয়কে আলোকিত করে সুন্দরের পথ দেখায় সত্য পথে চলতে শেখায় কিন্তু হিংসুক খুবাইব না আদিকে এমন কষ্ট দিত যে তিনি চোখের সামনে মৃত্যুর বিভীষিকা দেখতেন কেননা ওরা বর্বর মূর্খ বাবদাদার মিথ্যা ধর্মের অন্ধ অনুসারী ইসলামের আলো থেকে দূরে ওদের হৃদয়ে মানুষের প্রতি কোন মমতা নেই নেই ভালোবাসা দিন যায় রাত আসে এমনি ভাবে কেটে যায় বেশ কয়েকটি সপ্তাহ ও মাস এরপর একদিন এসে হাজির হয় হজর খুবাই বি আদির আদি আল্লাহ তালানহুর জীবনের শেষ দিন অন্তিম মুহূর্ত তাকে হত্যা করার নির্ধারিত তারিখ শেষ হয় তার অপেক্ষার পালা हजरत खुबाईबीअल्लामान परीक्षा ने मुक्ति विभिन्न पथ देख सल्लाह आलिम के अस्वीकार कर তিনি তার রবের পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সবকিছু অস্বীকার করো তাহলে তোমাকে মুক্তি দেযা হবে হজত খুবাই বিবনে আদিরাদিয়াল্লাহ তালানুর ইমান ছিল সূর্যের মতো প্রজ্বল আলোয় আলোকিত তার ইমানের আলো ছিল যেই তার পরশে আসত সেই আলোকিত হয়ে যেত যেই তার কাছে বসত সেই উষ্ণতা অনুভব করতো মুশ্রিকরা অনেক চেষ্টা করে ব্যর্থ হল কোনুবাই তালানহকে বাগে আনতে পারল না ইমানের আলোকিত পথ থেকে একটুও সরাতে পারল না তারা যখন তাকে নিয়ে একেবারে শুলি কাষ্ঠের গোড়ায় পৌঁছে গেল তখন তিনি কোরাই সর্দারদের বললেন আপনারা কি আমাকে দুরাকাত নামাজ পড়ার সুযোগ দেবেন তারা বলল হ্যাঁ তারা মনে মনে ভাবে সে হয়তো মনের সঙ্গে ত্যাগ করে ঘোষণা দেবে তারপর তিনি মাঝে দাঁড়িয়ে গেলেন। এতো নামাজ নয় এজন্য আল্লাহর প্রেম প্রীতি আর ভালোবাসার এক অপূর্ব দৃশ্য তিনি জন মুহূর্তে মাটির পৃথিবী অন্য অন্নজগতে চলে যান ধীর স্থির ভাবে প্রশান্ত চিত্তে হৃদয়ের সবটুকু মাধুরী মিশিয়ে দুরাকাত নামাজ আদায় করেন আকারে ফুটে ওঠে আহ কি সুন্দর নামাজ কি চমৎকার প্রভু জীবনের অন্তিম মুহূর্তে কি নামাজকে শেষ আকাঙ্ক্ষা হিসেবে বেছে নেওয়া যায় এমনি অনেক প্রশ্নবাণে জর্জরিত হতে থাকে তাদের চিন্তা जाइव रजी फिर तुम्हारा धारणा नृत्य भय नाम दीर्घ करतम हजत खुबाइब रदी आल्लाहुताहु हलन प्रथम से मृत्युदंड प्रदेश मृत्युदंड कार्यकर कर आगे दूरकत नाम नियम चालू हो নির্দয় মুশিকাষ্ট করে বাধে কিন্তু তার ভেতর যেন তার হৃদয় সাগরে তিনি কেবলামুখী হয়ে বলেন সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহর জন্য নিবেদিত যিনি আমার চেহারাকে তার প্রিয় রসুলের শহর এবং ওই কেবলার দিকে করে দিয়েছেন যে কেবলাকে তিনি তার মুমিন বান্দাদের ইবাদতের জন্য নির্ধারিত করেছেন তারপর তিনি দোয়া করেন হে আল্লাহ নিশ্চয়ই আমরা আদি রাহু তালানহুর কষ্ট দেখে অপবিত্র আনন্দ উপভোগের জন্য চারদিকে ভিড় জমায় বদরযুদ্ধে যেসব সর্দার নিহত হয়েছে তাদের সন্তানদের ৪০ জন নজয়ান এগিয়ে আসে হত্যার আগে তাকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার জন্য। কিন্তু না হজর খোবাইবের ভিতরে কোনো ভাবান্তর নেই তিনি দিব্যি তাকিয়ে আছেন তার চোখে মুখে ফুটে আছে প্রশান্তি আর এদিকে প্রচন্ড আক্রোশিতির ছুটে আসে ও তলোয়ার তার দেহের গোস্ত কামড়ে কামড়ে আলাদা করে নিয়ে যায় এই কঠিন মুহূর্তে মুশিক নেতারা তাকে ডেকে বলে আহেবু আন্না মুহাম্মদ মকানক ও ফি আহলিক আচ্ছা তুমি কি চাও মোহাম্মদ তোমার স্থানে হোক আর তুমি নিরাপদে তোমার পরিবারের কাছে ফিরে যাও সঙ্গে সঙ্গে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা গুরভতর পরিবর্তন ঘটে তার নেতিয়ে পড়া দেহে নতুন করে প্রাণ সঞ্চার হয় এক আকাশ বজ্রের হুংকার তার কণ্ঠ চিড়ে বেরিয়ে আসে লা ওয়াল্লাহিল আযীম মা উহিব্বু анনি ফি আহলি ওয়া ওয়ালিদি মা'ইয়া আফিয়াতুদ দুনিয়া ওয়া নাঈমুহা ওয়া ইয়ুসাবুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশওকা না, মহান আল্লাহর শপথ আমি নিরাপদে পরিবার পরিজনের নিকট ফিরে যাব আমার সঙ্গে দুনিয়ার সুখ শান্তি থাকবে আর মোহাম্মদ সাল্লাসাল্লামের পায়ে একটি কাঁটা ফুটবে তা কখনো সহ্য করব না মরুর বাতাসে দোল খেয়ে খেয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ল তার ইমান দীপ্ত ভালোবাসায় পূর্ণ উত্তর বিস্ময়ে হতবাক হয়ে গেল নেতারা আবু সুফিয়ানো। মৃত্যুর মুখে আপন নেতার প্রতি সীমাহীন শ্রদ্ধা একই অবিচল ভক্তি একটি নিবিড়তম আত্মনিবেদন আবু সুফিয়ানের কণ্ঠে এখন দুনিয়ার বিস্ময় সে হাতির উপর হাত মারতে লাগল একটু আগে তার সঙ্গী জায়দ ইবনে দাসিনাকে হত্যা করার সময় সেও তো একই উচ্চারণ করেছিল সাহাবাই ক্যারামের জীবন ব্যাপী ছিল প্রিয় নবীর প্রতি প্রেম ভালোবাসা এই ভালোবাসার কারণে তারা দিনের জন্য ইসলামের জন্য ও প্রিয়তম রাসুলের দুস্পন্দের প্রতিহত করার জন্যে এত ত্যাগ স্বীকার করতে পেরেছেন হাসি মুখে সব বেদনা সইতে পেরেছেন তিনি সে সময় ইমান দীপ্ত এক কবিতা আবৃত্তি করেছিলেন আঘাতের পর আঘাতে তার আওয়াজ ক্ষীণতর হয়ে এলো। সেই মৃত প্রায় দেহে শেষ আঘাত হানার জন্য আবু মাইসারা আব্দারি এগিয়ে আসে সে এগিয়ে এসে হার ছোট ছেলে উকবার হাতে বর্ষা তুলে দেয় সেই শেষ আঘাত করে শহীদ করে দেয় তখনও তিনি ক্যাবলামুখী ছিলেন তার চেহারায় লেগেছিল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভের তৃপ্তির ঝলক মুর্শেক হাজত খুবাইব রাজি আল্লাহ তালানহুর চেহারাকে কেবলার দিক থেকে ঘুরিয়ে দিতে অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি অবশেষে ব্যর্থ হয়ে ওই অবস্থায় তাকে ছেড়ে যায় আর নিজেদের কুৎসিত মনের ভেতর প্রতিহিংসার জ্বালা নিয়ে মক্কায় ফিরে যায়